الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونصلي عليه الخير كله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث عدير محمد صلى الله عليه وسلم وشغى لمول مهدثاتها وكل مهدث بدعة وكل بدعة دلالة يقول له سبحانه وتعالى উপস্থিত অসংখ্য অগণিত সুখ আদায় করছি তারা অশেষ মেহরবানিতে আমরা এই একটি মজলিস একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ হাবুর আল এবং সেখানে আমরা সুন্নার বলতে কি বুঝায় সুনার পরিধি কি একেবারে সর্বশেষ যেখানে গিয়ে থেপেছিলাম সেটি ছিল সুনার অনুসরণের উপকারিত ফলাফল নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা কয়েকটি পয়েন্ট ছিল তার মধ্যে কয়েকটি পয়েন্ট আলোচনা করা হয়েছে আর বাকিগুলো আমরা রেখে সামনের দিকে চলে যাচ্ছি এগুলো ইনশাআ আল্লাহ তাহলে বিস্তারিত পরবর্তী সময় যদি কোনো প্রকৃত হয় জেনে নিতে পারবেন তবে শূন্য আর মধ্যে যেই নগদ ফলাফল বা রেজাল্ট আমাদের জন্য আছে সেটা আমরা স্পষ্ট করে বলেছি সেটা হল সকল প্রকার মতানক্য মত পার্থক্য ও বিচ্ছিন্নতা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব মূলত বিভিন্ন মূল্যবোধ বিভিন্ন ধরনের মানে মাঝাবি দৃষ্টিকোণ বিভিন্ন ধরনের ফেরকাবন্ধী ইত্যাদি যা কিছু আছে এই সব কিছু থেকে যদি একটা পয়েন্ট থেকেও মানে অগ্রসর হয় তার পয়েন্ট যদি হয় টার্গেট পয়েন্ট যদি হয় এটি যে সুনীবেন তারাও মনে করবেন এটাই হক এবং মাহমুদুল রহমতুল্লাহ যারা অনুসরণ করছেন তারাও মনে এটাই হক যেহেতু এই বক্তব্যের মধ্যেই মূলত ঐক্যের একটা দর্শন নিহিত আছে এর মধ্যে যাতে করে গোটা বুস্তিম উম্মাকে এক করা সম্ভব হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেটা সেটা হল শয়তান তো আর বসে নেই শয়তান আমাদেরকে একত্রিত হওয়ার সেই সুযোগ করে দেবে না এটা শয়তানের কাজ না যে সে আমাদেরকে এই কাজটুকু করে দেবেন কারণ তার কাজ হচ্ছে সে কিভাবে আমাদের মধ্যে বিভেদ তৈরি করবে কিভাবে আমাদের মধ্যে তেনাউশ তাহারিস মানে বিচ্ছিন্নতা পরস্পরের প্রতি পরস্পরের ঘৃণা এটি তৈরি করার জন্য মূলত শয়তানের দায়িত্ব এই কারণে ইসহাকুল ইসলাম তায়েমি রহমাতুল্লাহি আলাইহি গো মানে আহলে ইলম আয়েমাতুল মুজতাহিদিন আল আচরادیه তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন এই কারণে সমস্ত আলেমদের দৃষ্টি ভূমি ছিল ওয়ালাহা যায় কান ইউকুলুনা ল্যাতাসাউ বিল সুন্নাত আল হাদিস ফতোয়ার মধ্যে ইসহাকুল ইসলাম তায়েমি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই কারণে সমস্ত আলেমরা সবাই এই মত পোষণ করতে একথা বলতে যে আল ইত্তিসাম सुन्ना केकृत सुन्ना के कारण सुल्लाम सकल कर्मकांड सकल वक्त सबकिंग नजात पंचा हूँ सुन्न अनुसरण फलाफल नहीं आलोचना कर ले आज के आलोचन जीतने आज के, के आलोचना आलो चले जाब जो प्रकार क्या करल किसम के बढ़ात अपना जान क्या किसके बोला जो बार्थक्य आज व्यापक এবার হচ্ছে একটা নির্দিষ্ট কনসেপ্ট রয়েছে এর মধ্যে মানে এবার করার জন্য সুনির্ধারিত নিয়ম রয়েছে এবং সুনির্দিষ্ট শর্ত রয়েছে কিন্তু আমল এই ধরনের না আমল ব্যাপক সমস্ত কাজকে অন্তর্ভুক্ত করে থাকে সকল প্রকার কাজ যদি আমরা করতে চাই সরিয়া অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করতে চাই সম্পাদন করতে চাই তাহলে সরিয়ার একমাত্র নির্ভর উপায় হচ্ছে সুন্দর অনুসরণ করা অনুসরণকে সীমাবদ্ধ করে দেন মানে এ ঠিক আছে এ আমরা সূন্যায় অনুসরণ করলাম কিন্তু আর বাকি কাজগুলো এ বাদুদ ছাড়া তো আমরা যে সমস্ত কাজগুলো আমরা করছি দুনিয়াতে আমাদের লেনদেন থেকে আরম্ভ করে যা কিছু করছি যেগুলো এই বারতের মধ্যে নিহিত নয় কিন্তু সেগুলো একর্থেকে বাড়ত যেহেতু এর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করা থাকি এবং আল্লাহর টার্গেটে আল্লাহ সন্তুষ্টির টার্গেটে যদি সেটি পালন করে থাকি সেটা একর্থেকে বারুক হবে কিন্তু এই ছাড়া আমলগুলো আছে সেগুলো কিন্তু সুন্না অনুসারী অনুসারেই আল্লাহ রসুল সাহাবিরা সলফে সালিহীন করেছেন সলফে সালিহিনের জীবনে অথবা সাহাবিদের জীবনে কোনো আমলকে সাহাবিরা মানে ভিন্নভাবে থেকে দেখেননি বিচ্ছিন্নভাবে দেখেননি এই জন্য সুশান্ত সাহুর মূর্তা থেকে এই একটি আচারের মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে যদি তোমার পক্ষে সম্ভব হয় যে সাহাবিদের অথবা পূর্ববর্তীদের কোনো আচার দিয়ে তুমি চুল চুলকানোর জন্য দলিল পাও মানে গা জন্য যদি পাও তাহলে সেটা গ্রহণ মানে সেই অনুযায়ী চুলকাও কারণ হচ্ছে তাহলে তিনি তোমার একজন অনুসারী আগে গেলে তাদের অনুসরণ করতে পারলে যেমন সুনান অনুসরণ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের আসবে शून्य अनुजाथे सब चेस्सी क्षेत्र शून्य अनुजाई करक्रिय आज क्योंकि आखिर विश्व मौलिक जो विषय गुजरात ইমরান যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো শূন্য অনুযায়ী ঠিক আছে আমার ভাষার তো সহাজ সিয়াম আছে যেগুলোকে আমরা স্বাভাবিকভাবে এই ইসলামের যে মৌলিক যে নিদর্শনগুলো আছে যে ইবাদ আছে সেগুলো আমি শূন্য অনুসারে পালন করলেই আমার কাজ শেষ এবং আর বাকি যে কাজগুলো আছে সেগুলো কোথায় যাবে বাকি লেনদেনের ক্ষেত্রে শুধু লেনদেন করতে কোন ক্ষেপ অনেক মনে করেন যে মানে মানে অন্যায় তো মনেই করে না কিন্তু অন্যায়ের একটা ভোট আছে অপরাধের একটা ভোট আছে অপরাধের একটা অনুভূতি আছে অপরাধ অনুভূতি অপরাধের ভোট এতটুকু পর্যন্ত আজকে মুসলমানদের কাছ থেকে উঠে গেছে দাঁড়ছে কোন মানে मान चिंतन मध्य सुनारायण सन के सीमा कर लेंदेनर क्षेत्र सुन्न जे दिक निर्देशनादेशनादेशन तरह नाम मात्र से बदत ही होनी खबर क्षेत्र सुनार अनुसरण ना कर जो मैं पेट पुरे खे पैट तो फूले जाए ठीक क्या पैट खावार खावार थे थे। तो पुरे गए खावर कल सर गे कत क्षेत्र से ही पार्थक्य हेल्थ बोझागल मौलिक पार्थक्य आज इतना पालन क्षेत्र सुन्ना केवदत हिसन जो्य होना क्योंकि क्षेत्र जोलटा से सुन्ना के बद दिए क्षुक होते সুন্না অনুসরণ না করার কারণে সে হয়তো কোথাও কোথাও গুনা করা হতে পারে কোথাও কোথাও তার জন্য মানে সে ফজিলত থেকে মাহরুম হতে পারে ঠিক আছে এটা হতে পারে কিন্তু তার কাজটা হয়ে যেতে পারে যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি খাবারের বিষয় আল্লাহ তারা খেতে বলেছেন খেলেন বিস্মিল্লা আউস মিল্লা করে সুরদার করে অনুসরণ কম খাবার জন্য খেলেন পুরা ব্যাটে বলে পর্যন্ত পূর্তি করলেন তারপরে যা বলছে সুদার করে অনুসরণে করলেন না কিন্তু খাবারের কাজ তো কমপ্লিট ঠিক না ব্যক্ত পড়ে গেছে बुजेत इतना ही क्या ही हलोनाज हिस्से आल्ला अब दरबार करा आज के मन करते इबादत करते सुन्ना मिश्रित इबादत विराट मिश्रित सुन्ना वंचित विवर्जित जो इबादत करते सुन्ना के बात दिए सुन्न समस्त भाई बारत पड़ते मन करते मन आल्लाबाद करते আল্লাবেন গ্রহণ করেন না সুতরাং এটা আল্লাহ তার কাছে কোন মর্যাদাই পাবে না আর এই কারণেই মূলত গুলো বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য হওয়ার আপনারা জানেন অন্যতম একটা শর্ত হচ্ছে কি শুনলাম পালনের ক্ষেত্রে সূন্য এবং এখলাসের কতটুকু আমরা অনুসরী এবং এই অনুসরণের ক্ষেত্রে মানুষকে সফরে ইসলাম তুলে আটটি ভাগে বাদ করেছেন কয় ভাগে বাদ করেছেন আটটি ভাগে বাদ করেছেন যারা মানে ইবাদত পালন করবে ইবাদত পাল ক্ষেত্রে এবং শূন্য অনুষ্ঠানের ক্ষেত্রে এই মানুষগুলোকে শেখ ইসলাম আটটি ভাগে বাদ করেছেন কোথাও ষাটটি ভাগে বাদ করেছেন কোথাও আটটি ভাগে বাদ করেছেন প্রথম প্রকার মানে আল্লাহ ইবাদত করলো করল আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলো যদি সে সুননা অনুযায়ী এটা করে থাকে তাহলে সে কি হবে তিনি বলেন গিয়ে যদি তব করে থাকে চতুর্দিকে আল্লাহর ঘরে দিকে তব করে বুঝলেন খুব সুক্ষ কথা আল্লাহ চতুর্দিকে তব করতেছে গাই জন্য তাহলে এটা কি হবে সেটাকে একবার হবে যেগুলো করমের মধ্যে এসে চতুর্দিকে তহট করেছে সাতচক্কর কিন্তু সন্তুষ্টি হচ্ছে কার আল্লাহ তাহলে এটা কি হবে হ্যাঁ আপনার আলমরা জানেনা এটা নির্ধারিত হবে এটা শির হবে না বুঝে আসছে কিনা এটা শিল্প আপনারা জানেন যে একটা আপনার এই ঘটনা আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন সে জাহার নামে প্রবেশ করেছে জাহার নামে গিয়েছে মানে কবর দিয়ে যাচ্ছিল ওরা একটা যেখানে পূজা করা হচ্ছে সমাজের পূজা ছিল তখন তারা বললো যে এখানে এখান দিয়ে কোন ব্যক্তি করতে পারবে না করবে তখন এক ব্যক্তি বললো কিছুই নেই কি কোরবানি করবো আমি তখন তারা এনে বললো অন্তর্গত জবর তারপরে একটা কোরবানি করে ছয়টা প্রমাণ হবে আর যারা সুরসলাম বলতেছে মাসি তো কোরবানি হয় না মাসি কোরবানি দেয়া আমরা কিন্তু আগেই বটোয়া দিয়ে গেছেন দেখার সে জাহান্ন হয়ে গেছে হোক না কেনটুকু গাড়ি উল্লাস হয়ে গিয়েছে এই জন্য গাড়ি চিহ্ন যদি কেউ ভালো করে থাকে তাহলে সে যতই সূন্যাতি করি সেটা সম্পাদন করুক না কেন যতই সুন্নার অনুষ্ঠান করুক না কেন এটা বৈশ্বিক তার এই কাজটুকু এবং সে উৎস্যক এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে জান্নার কোন আশা নেই জান্নার দিলে দিবে না দিদি নেই আল্লাহ আমি জানা চাই বহুত লোক পাওয়া যায় আল্লাহ জান্না দিয়ে আমি কি করবো না আল্লাহকে উপেক্ষা করছে আল্লাহর জান্নার কাম কি আমি আল্লাহর জান্ন আশা খুঁজছে কি ভয় মানে ভয়ও নেই আশাও নেই শুধুমাত্র আবে গুণ দিয়ে যে আল্লাহকে ইবাদত করে জিন্দিক শাসলাম মোহামুল্লা হচ্ছে জিন্দিক চলবে যে অন্তরের মধ্যে প্রকাশ করতেছে এই গোষ্ঠী যারা নিজেদের অন্তরের মধ্যে ভালোবাসাকে প্রবণ করে তারা মনে করছে যে আল্লাহর সাথে একটা প্রেম পেয়ে যাবে যে প্রেমের মাধ্যমে মানে একজন প্রেমিক মাতাল হয়ে যায় প্রেমিকার জন্য আল্লাহ রবুল্লা আহমিন কিন্তু এই প্রেম এই ভালোবাসা আল্লাহ তারা দাবিও করেন নাই বান্দাদের সাথে আল্লাহ তাদের ভালোবাসা সম্ভব না এটা বিষয় কিন্তু খারাপ শুভ তার আসলে বুঝতেই পারে প্রেম করার জন্য তাকে পাবো কি জিনিস তার সাথে তো প্রেমের সম্পর্ক বান্ধাদের হবে না তার সাথে যে সম্পর্কটুকু হবে বান্দাদের সেই সম্পর্ক কোয়ারে আল্লাহ বলেছেন সেটা হলো আল্লাহ রাশির অনুসরণ করলেই তার ভালোবাসা লাভ হবে এটাই হচ্ছে আল্লাহ রবী আহমের ভালোবাসা নেই কেন্দ্র বুঝতে পারেনি তাদের স্লোগান হচ্ছে তারা কারণে একটা বিভ্রান্তি হচ্ছে কারণ তৌহদে তারা অর্থ করেছে লাগবে মকসুদ আল্লাহ আমার জানা নেই তবে রাভেয়াতে ইসমাহিল তাকে রাবের বস্রী বলা হয় তাকে তার কাছ থেকে একটা যায় যে তিনি বলেছেন রে আল্লাহ তোমার জান্ন আল্লাহ যদি আমাদের জন্য কিন্তু নাবুজ্লাহ আমার বিশ্বাস তিনি এত বিশাল জ্ঞান অধিকারী ছিলেন তার জীবনী সম্পর্কে আহ মধ্যে এত দীর্ঘ আলোচনা করা হয়েছে আমার বিশ্বাস এগুলো মিথ্যা কথা কারণ এই ধরনের ব্যক্তিত্বের সাথে এই কথাগুলো কোনোদিন মেনে আর বিষয় নয় আর যদি বলে থাকেন সঠিক নয় যদি বলে থাকেন সঠিক নয় কারণ যদি বলে থাকেন তারপরে আমরা মেনে নিবে ব্যাপারটি এমন নয় কখনো আমরা কারো ভুল যদি হয়ে যায় কারো পদস্কলন হয়ে যায় এই পথে চলতে গিয়ে যদি কারো সমস্যা হয়ে যায় তাহলে সেটাকে আমরা কখনো মেনে নেওয়ার বিষয় নয় কারণ আমাদেরকে মেনে নিতে তিনিও বলেন নাই তার ভুল হতে পারেন সবাই এটা বলে দিচ্ছেন সবার ইস্তেহাজের মধ্যে সবার আলোচনার মধ্যে বক্তব্যের মধ্যে কথার মধ্যে হুকুমের মধ্যে ফাটো ভুল আসতেই পারে তিনি তার কাছ থেকে বন্যা পাওয়া যায় কিন্তু আল্লাহ রাবুল্লাহ আমিন লোকদেরকে জাহার নামে জীবেন কাফের দিকে এরপরে এসে জাহার নামে এসে জিজ্ঞাসাবাদ তোমরা কেবল কি না আপনার কি বলে করতেছে বলে এর আগেই বলে দিয়েছে না তারা আল্লাহ আব্বুল আলমিনকে দেখতেই পাবে আমার কি ধারণা করতে আল্লাহ তারা আগেই বলে দিয়েছে আমার আসলে আবেগ নয় ইসলাম হচ্ছে মূলত एम दिन जैसे आईल मे चर्चा मध्य में आलोकित दिन पालन कर विषय आवेदा दिए अग्रसर हारे तरह क्या बोलते बाबा क्षमा दें शुद्ध आवेदा क्या बेचारा कि क्षमा बुझे ना एक स्टाइले মানে এমন কি এই পৃথিবীতে কোনো কিছুই নেই মানে এমন কোনো জিনিস নেই যে তারা এবার করে না এই সুফিবাদীরা তারা মনে করেন যে সব কিছুই তো আল্লাহ মনে করছেন সব আল্লাহ আরেক গোষ্ঠী জায়গায় আল্লাহবাবলায় এসে ঢুকে গিয়েছেন মানে তারা গান তৈরি করেছে গানের মধ্যে বলতেছে বসেত্ব আসুন আল্লাহ হয় বসেত্ব আসুন তারপরে আল্লাহ হয় আস্তে আস্তে করে বেড়াচ্ছে আর কি অসীম গাড়ি তো এটা বলতেছিলাম কারণ কি কারণ হচ্ছে এই আগে হচ্ছে ভালোবাসা মনে করতে যে শুধু ভালোবাসা দিয়ে অগ্রসর হচ্ছে শুধু ভালোবাসা দিয়ে আসলে বাদত ফাঁকা শুধু ভালোবাসা দিয়ে বাদত না এই মধ্যে যারা সবচেয়ে বেশি গরম করেছে তারা হচ্ছে এই সুফিবাজ এবং জিনা ए बाबार नामे सकल प्रकार विभ्रांति इसलमेर मत दिए बस विभ्रांति प्रवेश करबला नहीं गान इत्यादि सब आवेग सब आबेग कारण आल्ला तला के जो गान शुनेल्ला के सन्तुष्ट कर दी क्या आल्ला अबीन गान शुरारि करें नाई बोले गान शोक काल्ला तारा सृष्टि करें नाई से गान पार्ज तला के मना करना क्यों काश्मी माध्यम क्यों एल्हमे क्यों ग्रुपर मध्यमे क्यों स्वप्नर माध्यम क्यों मोरकिल्लर माध्यम तारे मिसे जा सबकि एक ही ग्रुप আল্লাহ তালা এ বাদত কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহ শুধু আবেগ এই আবেগ শুধু আবেগের উপর নির্ভর করলে পদ হয়ে যাবে হয়ে এবং এই বিভ্রান্তির কারণে দেখা যায় যে অনেকে আছে একদিন আমাকে বর্ণনা করেছেন এক সাহেবের মনির তখন তিনি রাত্রে ঘুমের মধ্যে তিনি দেখেছেন হুজুর তো মারা গেছেন রাত্রের দুইটা তার দুইটা তখন তখন নিজের বাড়ি থেকে দৌড় দিয়েছে যে পথে দুইটা নদী ছিল বলা বলতে পারবে না নদী দিয়ে কিভাবে আসছে বাড়িতে এসে গেছে সাহেব আবেগটা কোন ধরনের চিন্তা করেছে আর আবেগটা কোন ধরনের চিন্তা করছেন কিনা তাদের তাদের মধ্যে অন্য কিছু নেই শুধু আবেগটাই বেশি প্রবল করে দিয়েছে আরো একটাই কাজে লাগাচ্ছে আমি মাদ্রাসায় গেলাম আমার যে মাদ্রাসায় বুড়া মানুষ তার কাছে মানে আমার মনে হয় পকেটের মধ্যে হয়তো বেশি জরিলে সত্তর আশি টাকা থাকতে পারে আমাকে সকালবেলা নাস্তা করানোর জন্য মানে এমন কাকুতি বিনতি করতেছে যে হুজুর একটা মাত্র কারণ সেটা হচ্ছে ওই ওই বিষয়ে মাদ্রাস প্রিন্সিপাল যিনি আমাদের তিনি মানে আমার কথা মানে বলছেন যে উনি আসছেন মাদ্রাসায় এমন এই শুনছে এখন আমাকে নাস্তা করানোর জন্য আমি বলি আপনি দেখেন আমি পর্যটন নামাজ পরে ঘুমাবো সাতটা আটটা নটার দিকে উঠবো আমি আপনার এই নাস্তা খেতে পারব না আমি তো এর নাস্তা করবো অনেক পরে আমি খুব খুশি আর আপনার ভালো হবে আমি আপনার জন্য দোয়া করি অর্থাৎ আমি হয়তো আমি একটু ধমাক দিয়ে দিলাম কিন্তু নাচ হজরের নামাজের পর এসে দল শেষ আমি তার জন্য চেষ্টা করলাম অনেকটুকু টাকা দিয়ে মানে শেষ করে দেওয়া পর্যন্ত যার প্রশংসা করছে তাকে খাওয়ালে যিনি কি হয়ে যাবে কি ঘটে যাবে আবেগটা এমন ভাবে আবেগটা প্রবল করে দিয়েছে যে তারা এবার সব এবার দিয়ে এমনকি সে মানে আমি যদি বলতাম তখন কুফুরি করেন সে কুফুরি করতে কোনো অসুবিধা নেই এভাবে তোর হচ্ছে এবারে তো চিন্তা করা হচ্ছে নাহলে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে চিন্তা করতে পারে আপনি একটু চিন্তা করুন তো মানে এটা এটা কল্পনা তো পাওয়া যায় না একজন মানুষ আরেকজন মানুষের সামনে মানে নিজের মাথা মতো করে চিন্তা করতে পারে তোর মানে এই চিন্তা করা তো হচ্ছে মানে এমন তো হবার একবার নিজেকে লাঞ্ছিত করার সর্বনিম্ন পর্যায়ে ঠিক কিনা এর চেয়ে আর নিজেরা আমাকে সুযোগ দিন আর সেই কাজটুকু পর্যন্ত করতে পারে শুধুমাত্র তাদের এই আবেগকে যে আল্লাহ হাবুল্লাহিনের ইবাদত করবেদিরা যা শুধু আশা নিয়ে তাহুয়া মর্জি সে হচ্ছে মর্জিয়া আশা মানে যত করতে পারেন মুর জিয়াতে বক্তব্য কি ঠিক এই ধরনের একটা স্টাইল যে ইমান আনার পরে যত ঘুড়া করতে পারেন মুরজিহের কথা হচ্ছে যত গুড়া করতে পারেন কোনো অসুবিধা নেই ইমান আনার পরে ইমানের কোন অসুবিধা হবে না আর আপনিও যাহান নাম থেকে নিজেকে রক্ষা করে নিলেন জান্নাতের মধ্যে আসতে আল্লাহ তারা ক্ষমা করবেন ক্ষমার কথা তো আল্লাহ তারা বারবার বলেছে আল্লাহ গপুর রাহিম তাহলে কি গপুর রাহিম এই হচ্ছে মরিহা ফলে একদম কিন্তু এই আশাবাদ নিয়েই मानी जो गुना चान्स दिन अने के साथ सैन बल्ला भाई चान्स दिन किसान अंतिया जाएज दृष्टिभंगी जरा आकर्षण तलाते ही करुक ना क्यों शुदू राज आल्ला क्षमा कर दिवस शुद्ध आशा बार ब्यक्त कर लें खुष नई চার নম্বর মানে আসার দিকটা একেবারে এরা বলছে যে ইমান আনা করে গুণা করবেন ইমান শেষ কাছি উল্টা উল্টা দিকে গেছে আল্লাহ আবুল আলমিনকে মনে করছে কম কঠোর अत्यंत पा अनुच्छेद सुबह सुब्बान सब गुकेसाप करोनि संचार करा मन कर समस्त गुणामी मूलत पदसरण कर देखा करते तुझे एम भय ढूके से सनातन दादाय तेहूय सनातर दाड़ाते কারণ আল্লাহ রব্দুল আলমীর প্রতি তার ভয়ে অবস্থা কার সামনে আমি দাঁড়ালাম সেই মহান সত্য আল্লাহ বিহবর হয়ে যায় তারা আল্লাহর ঘরে গিয়ে তাদের অনেক গিয়ে করতে পারেন সেখানে সরিয়ে গেছে তারা বর্ণনা করেছে আল্লাহ তারা শুধু ভয়ে মানে আল্লাহকে ক্ষমা করে দিতে পারেন এই চিন্তা ভাবনা করি গেছে এই দিকটা তারা সম্পূর্ণ ইগনোর করেছে এটা হচ্ছে খারেজি সম্প্রদায়ের কাজ খারেজি হয়েছে কাজের কাজ এবং এই কাজ গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি কিনা আপনাদের খেয়াল করে কিনা আমি শুধু মানে বিচ্ছিন্ন বিভিন্ন গ্রুপে চলে যাচ্ছে এরপরে পাঁচ নম্বর হচ্ছে মানে আবাদ আল্লাহ যে আল্লাহ ইবাদত করে এখলাস বাদ দিয়ে কোন ধরনের আল্লাহ তালার প্রতি ইচ্ছা না উদ্দেশ্য হচ্ছে এবং যে মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করে যার কাজের মধ্যে আল্লাহবুল্লাহমের সন্তুষ্টি নিহিত থাকে না শুধু উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে দেখানো তার এই কাজ যদি কেউ করে থাকেন তাহলে সে মুনাফিকের দিকে নিজেকে রক্ষা করতে পারবে না মূলত এই বাদতের মধ্যে শ্লাস যদি না থাকে তাহলে সে এবাদত মুনাফিকের এবাদত ছাড়া কিছুই না এবং এইতের মধ্যে সত্যিকার আজকে মজা পাওয়া যায় না সত্যিকার স্বাদ পাওয়া যায় না সেটা সলাথ হোক সিয়াম হোক সিয়ামকে শুধু মনে করা হয় তাকে যে উপোস থাকার মতো সলাথকে মনে হয় কি উঠার বসা একই জন্য আমরা উঠিয়ার বসি অনেকে মাছার প্রশ্ন জিজ্ঞেস করেন যে আমরা এখন উঠিয়ার বসি কেন মানে এর মধ্যে আসলে সেই এবারতের যেই সাদ এবারতের মাধ্যমে যে একটা উপলব্ধি রয়েছে আল্লাহ রবীমের সাথে তার যে সম্পর্কের একটা মানে নিবিড় সম্পর্ক তৈরি হওয়ার একটা সুপান এবারক সেই উপলব্ধিটুকু অথবা সেই রেজাল্টটুকু অথবা সেই মানে উদ্দেশ্যটুকু এর হাসিল হয় না সেই উদ্দেশ্যটুকু মাধ্যমে কি না হয় না যেটা হাসিল সেটা হচ্ছে কি উসলাম আর গোসলাম মসজিদে আসলে উঠলে উঠলে উঠলো বসলো এবং চড়াই গেল কিন্তু এর মাধ্যমে সত্যিকার থেকে নিজেকে মুক্ত করতে পারে না আর মুনাফিকে মধ্যে কোন ধরনের মনোযোগ নেই কোন উদ্দেশ্যে দাঁড়ায় সরাট করে যে উঠা বসার মধ্যে বুঝে যায় যে মুনাফিকে সরা কিছু ছয় নম্বর হচ্ছে আমার বিধু নিত্য বা ইসরনা এবং কালিম মোহাম্মাই যে আল্লাহ হব আলম করে বেদুরতে এই তিনটা গ্রুপ একই গ্রুপ কিন্তু রাহেব যে সন্ন্যাসীকে দেখছেন এরা মনে বেদাতির মাধ্যমে সন্ন্যাসী সন্ন্যাসীর যে একটা গোষ্ঠী তার আবিষ্কার করেছে পুরানি কাহিনী তাদেরকে এভাবে বলেছেন আর দল লিখে যে হৃদায়িত্বের উপর প্রতিষ্ঠিত না সেই সত্যিকার কণ্ঠস্ত মোত্তা দে ওই কন্ঠস্ত একটা গ্রুপ যেহেতু ডাককে সাল্লা কি বলেছেন জানেন কিনা দলালা বলেন নাই দলালা প্রস্তুত সুতরাং এই জন্য ইসলাম কারিম রহমা তার কাছে তিনটা মানে বৈশিষ্ট্য দিয়েছে। একটা হচ্ছে রাহেব দল সুন্দর অনুসরণ না করলে মানে কারণ হলো কি রাহেব যে সন্ন্যাসী যে সন্ন্যাসী নিজে নিজে শরীরতা আবিষ্কার করে লালনের শরীরতা আছে না বাংলাদেশে জানেন না এগুলো নিজের শরীরে নিজেরাই আবিষ্কার করেছে এরা কোনো ইসলাম অনুযায়ী আবিষ্কার করে নাই বুঝবে না নিজের শরীর নিজেরাই আবিষ্কার করতো আর বেদাতি কি নিজের শরীরে তৈরি থেকে নেই কিনা না বেদাতি শরীরে তো নিজের শরীরে নিজে আবিষ্কার করে নেয় সুতরাং যে সূন্যের অর্ষণ করবে না শূন্যের অর্শনকে পরিহার করে বেদায় বাদত করবে তাহলে সে হচ্ছে বেদাতি সন্ন্যাসী এবং বদ্ধষ্ট। বদ্ধভ এই জন্য বলা হয়েছে যে এই ব্যক্তি মূলত পথের উপর থাকার কোনো অবকাশই নেই কারণ সুন্না থেকে গুলিশ হয়ে গেলে কি বেডার সুতরাং পথ থেকে সে বিচ্ছিত হয়ে গেছে এটাই প্রমাণ করে সামনে আসবে এই কথা কিছু কথা এই সাত নম্বর হচ্ছে আল্লাহ আমিনে বাদ করে হব ভালোবাসা বাদ দিয়ে আল্লাহাবুল আমিনের প্রতি ভালোবাসা আবেগ ইত্যাদি নেই সে হচ্ছে অমনোযোগী এবং আল্লাহ তামাশা কারীতনে মধ্যে আল্লাহ গ্রহণই করবেন না এবং এই শলাপটা আরো ভয়াবহ পরিণতি করলে তার মোবাইল করা হয়েছে তাকে ধন দেওয়া হয়েছে শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ তালার কাছে বাদত করেন এই বাদের পর মনোযোগী আল্লাহ তালার কাছে নেই এই জন্য একটি কথা বলেন আল্লাহ ওই অন্তর থেকে मनोजोग को, को, को बोते दुआला दुआ करें उद्देश्य मैं मन तो हम बुझते ठीक ना क्योंकि आल्ला उद्देश्य हम तो आल्ला हमें मन मध्य आकर्षण नहीं যে দোয়া করছে না তার কাছে আপনি দোয়া করেন নেই কি বলতে দোয়াটু করলাম না আপনি দোয়া করেন না দোয়া করেছি দোয়া করেন নাই দোয়া যদি করতেন তাহলে বলতে পারতেন না সত্যিকার যদি আল্লাহ আলমীর আল্লাহ রাবুল্লা আলমীর জন্য করতে পারে না ফলে এই সমস্ত লোকদের আহ এরা এদের বাদত গ্রহণযোগ্য হয় না এবং এরা গাফের অমনোযোগী যাদের কাল তারা পছন্দ করেন কিনা গাফের দাঁড়ান কোরআনের মধ্যে বলে দিয়েছেন তাদেরকে পছন্দ করেন আল্লাহ রাবুল্লা আলম একবার আট নম্বর হচ্ছে মানে আবাদ আল্লাহ বিল হব্বি ওয়ার রাজা ওয়াল খৌফ ওয়াল ইখলাস ও মতাবা'তে সুন্নাহ فهو عابد موحد سني যে আল্লাহর রব্বুল আলামিন ইবাদত করবে এই পাঁচটি শর্ত পূরণ করে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আবেগ গুণ রাখদি আর রাজা আশা আশা বাদنيه জান্নাত রাশানিয়ে সওব রাশানিয়ে আল্লাহ রব্বুল আলামিন রহমত রাশানিয়ে ওয়াল খৌফ জাহান্নাম ভনিয়ে আল্লাহ থেকে ভয় করে এবং আল্লাহ রব্বুল শাস্তি থেকে নিজেকে শুধু আল্লাহর জন্য সুন্নাতের অনুষ্ঠান করে এই পাঁচটি শক্ত পূরণ করবে সত্যিকার প্রতিষ্ঠাকারী তৌহিদের বাস্তবায়নকারী ও সূন্নি এবং সূন্যী সুন্নি মানে চিতা সূন্যী এর আলো সিন্নি আমাদের পার্থক্য আছে ওই সূন্যালো সিন্নি বুঝে আসলে শূন্য হচ্ছে যে সুন্নাতে করে। सुन्नाथ के बिक्री खाए बिक्री खाए से सत्यारिन्नी सुन्नाथ इबादत केतना अनुजय करते हैं इबारत इबादत के शून्य अनुजय पालन करते हैं जी शेखुल इलाम कईम रहा दीर्घ आलोचना कर मूलतः इबादत के सत्यारे शून्य अनुजयद आदाय करते नारी क्योंकि क्षेत्र में विच्छिन्न हो जाऊ গন্তব্য কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে মানে বিভিন্ন হয়ে যাবে আমাদের গন্তব্য একই গন্তব্য দিয়ে যাবো না আমরা এই আটটা গ্রুপের কথা বলেছি প্রত্যেকটা গ্রুপের গন্তব্য কি একই রা অথম ইবাদত্ব করতেছে তারা আল্লাহর জন্য করতেছে কেউ রায় করতেছে তবে জন্য বাদ দিয়ে একটা পয়েন্ট বাদ দিয়ে সবগুলো কার জন্য सब बोलो आल्ला सत्य का शून्य अनुसरण करना বা সুনার বিপরীত করে না সামনে যে সাতটা পরিণতির কথা আলোচনা করা হবে এর মধ্যে যে কোনো একটা পরিণতি তার জন্য অনিবার্য মানে এই পরিণতির তাকে প্রচিত হতেই হবে এই সাতটা ভয়ানক পরিণতির কথা দীর্ঘ আলোচনা করেছেন যারা আলিয়া ইসলামের মধ্যে আলোচনা করেছেন ইমরাম সাতিবুল রহমতুল আল্লাহ শেখুল ইসলাম কাজীম রহমতুল্লা আলোচনা করেছেন আর অন্যান্য আলোচনা করেছেন তাদের বক্তব্যে দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এই ভয়াল ছাত্র পরিণতি যদি কেউ ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যদি সুনায় রসন না করে তাহলে তাকে অবশ্যই পতিত হতে হবে আর এই প্রত্যেকটা পরিণতি ভয়াবহ কোনটা পরিণতি কিন্তু সহজ নয় এক নম্বর হচ্ছে প্রথম হলো যে সুন্না রসন করবে না এই অথবা আমলের ক্ষেত্রে সে অবশ্যই বেদাতে পতিত হতে বাধ্য কারণ সুনার হচ্ছে বেদাহ আর বেদাকে আল্লাহ রসুন একেবারে কঠিন ভাবে কি করেছেন কুল্লু বেদাহাত বেদাকে তিনি বিভ্রান্তি বলেছেন কুল্লু বেদাহাতীন দলায়লা সকল প্রকার বেদাতি দলালা বিভ্রান্তি অকুল্লু দলায়লা তিনি আর সকল প্রকার হচ্ছে জাহান যাওয়ার কারণ সুতরাং বেদাৎকে সরাসরি মাঝখানে গেলে হাদিসের অর্থ হবে অকুল্লু বেদাতি সকল প্রকার কোথায় নিয়ে যায় জাহান নামে নিয়ে যাবে সুতরাং এটা জাহান নামের মূল মানুষের সমস্ত আমলকে বিনষ্ট করবে আমার জন্য ক্ষতিকারক এই জন্য যদি কোনো ব্যক্তি বেদাতে পতিত হয়ে থাকে তাহলে তার আর এই আমলগুলো আল্লাহ কাছে কোনো মূল্য থাকবে না তাহলে এটা ভয় পরিণতি সুন্দরের অনুসরণ বাদ দিয়ে যদি কেউ সুন্দরের পরিপন্থী কাজ করে অথবা শূন্যের অনুসরণ বাদ দেয় তাহলে তার প্রথম পরিণতি হচ্ছে অনিবার্য পরিণতি সে বেদাতে পতিত হবে নাও হতে পারে তাহলে দ্বিতীয় পরিণতি কি সেটা দেখি আরো সেটা হলো কথা সে বলতেছে আরেকটা পুরো বিরুদ্ধে পুর বিরুদ্ধে অবস্থা নেবে তবে এটা চেয়ে এটা কিন্তু ভয়াবহ এটা ভয়ানক যেমন জোসল করা আর আর এখানে আর কি খেলা আছে আর কোন কথা আছে কি না কি না অপরিহার্য আপনি কিছু শব্দ বলেছেন একদম উপবিষ্ঠ ছিলাম শেখ মুহম্মদিন দাসের মধ্যে তখন শেখ কে একজন প্রশ্ন করলেন যে শেখ একদল কালাম অধিকাংশ আলোদা বলেছেন সোননাথ এখন আপনি বলতেছেন ওয়াজিবাই কালাম তো বলতেছেন তাহলে এই ওয়াজিব যদি আমরা পালন না করি গুণাকার হবো কিনা আপনি কেন ওয়াজিব বলতে আমি তো বলতেছি না যিনি এই আবিষ্কার করেছেন তিনি বলে গেছেন আবিষ্কার হওয়ার আগে তিনি এটাকে ওয়াজিব বলে গেছেন সুতরাং এটা ওয়াজিব হওয়ার মানে ওয়াজিব না হওয়ার কারণ নেই আর যারা সুন্নেক বলেছেন তারা সত্যিকার অর্থ এই যে না করার কারণে সরাসরি পতিত হয়েছে কারণ এই বক্তব্যটা আপনি কোথায় নেবেন আবু বক্তব্য আপনি নেবেন কোন জায়গায় রাখবেন এই জন্যই একদিন ওসমানবী আল্লাহনু মসজিদুল নবী দিতে আসলেন্লাহালু পদ্মা দিচ্ছিলেন মসজিদের বুকেই ওসমান আফমানবী আল্লাহ তালুকে দেরি করে আসলেন দেরি করে আসার পরে দেখতে পেলেন আল্লাহ রসুল সাল্লা আসলামের দুই কন্যার জামাই বুঝলেন আর কত কাছের মানুষ তাদেরকে অনুষ্ঠান করার জন্য আল্লাহ রসুল সরাসরি আমাদেরকে নিজে গিয়ে গেছেন কখনো বললেন এটা কোন সময় আসলো কারণ যুবক আমরা এই সময় কখনো আসি না খোদ্ এই সময় জুবাদে কোন সময় তুমি জুমার জন্য এখানে আসলো কোন সময় আসলো এটা তো সময় নয় ওসমান আজকে বললেন যে আমার একটা মানে বিশেষ ব্যক্তিগত কাজে দেরি গেছে এই কারণে আমি বাড়িতে গিয়েছি গিয়ে উঁজু করে তারপরে চলে আসেছি জুমা তারপরে আবার রিপিট করলেন বললেন যে আমাদেরকে কি নির্দেশ দেওয়া হলেন দিন গোসল করার জন্য मस्जिद मेरे चले आसला दमन दीक दिखा चिंता करते समय इनशा कर सर जाए पंटा दिख चोरी राजीव सोनाथ আমাদের এক অনুযায়ী বুঝে আসছে কিনা আমাদের এসাহ করেছেন হজের সময় এশার হচ্ছে নিয়ে যাচ্ছিলেন তখন উঠে মানে উপরে যে অংশটুকু আছে এটার উপর ছুরি দিয়ে আঘাত করে দেওয়া রক্ত ঝরবে যাতে করে লোকেরা বুঝতে পারে যে এটা কি ফজের জন্য ফজের হাদি হিসেবে জব হচ্ছে নেই যাওয়া হচ্ছে এটাকে এসাহ বলা হয় একজন বলেছে না অথচের মধ্যে জাফহার বলতেছেন তারা বলতেছেন যে আমি তোমাকে হাদিস বলতেছি আর তুমি বলতেছো ওকে বলতেছেন তুমি বলতেছো মূলত বলতেছে মূলত এই সরাসরি এই বিরুদ্ধাচরণ যদি কেউ সূন্যার অনুসরী না হয় তাহলে এই বিরুদ্ধাচরণে পতিত হয় তখন সেই শূন্য দিক নির্দেশনার পরিপন্থী কাজে লিখতে হয় এখানে খেয়াল রাখতে হবে যদি কোনো বিষয় উল্লাস যে বিষয়ে সমাধান সরাসরি করে দিয়েছেন সে বিষয়ে কোনো পরিভাষা কেউ দেয়াটা তিনি শূন্যার পরিপর্তি কাজ করলেন এখানে আমরা পরিভাষা দেওয়া করার দরকার নেই যেখানে সেখানে আমি পরিভাষা একটা দিতে পারি আমি মনে করতে পারি যে এটা কিন্তু যেখানে সরাসরি রসুল বক্তব্য এসে গিয়েছে সেখানে রাসুল্লাহ সুরসমের বক্তব্যই উত্তম এটা শেখ মাহমুদ নিসাল হোসাম রহমতুল্লাহ দাসের মধ্যে যখন আমরা বসেছিলাম তখন তিনি এ কথাটুকু বলেছিলেন এটা আপনাদেরকে আবার রিপিট করলাম আমি আশা করি বুঝতে পেরেছিলাম যে মূলত মন কথা হচ্ছে যেটা সেটা হলো সুন্দর যদি অনুসরণ করে সে সরাসরি কিন্তু রাসুল্লাহ সাল কোথাও না কোথাও গিয়ে কনফ্লিক্ট মানে তার বিরুদ্ধাচরণের মধ্যে বলে দেয় মানে রাসুল বক্তব্যের মধ্যে তার বক্তব্যটাকেই মানে একটা মানে অবস্থা তৈরি হয়ে যায় अनिवार्य होते तीन नम्बर तीन नम्बर सुंदर के अनुसर हो, हो। अनुसर ना कर हवा प्रवृत्ति अनुसर प्रवृत्ति पूजारी हो जाए কারণ এই পদ দিক থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটাই পথ সেটা হচ্ছে দাঁড়ানোর কথা ভয় করে হাওয়া आत्मा के अनुसरण्टन जाना जान्तार अनुसार अनुसरण करते विपरीत अंधकार और आलोर मत आज की जरा चून्ना करते सबा प्रसार আর আছে তারা কোন আল্লাহর এ বাদত করছে আল্লাহর তারা একটা পদ্ধতিতে করতে পারতেছে না সম্মানিত উপস্থিতি সুতরাং সূন্যায়ের অনুসারী যদি মানে হতে না পারে সূন্যায়ের যদি তার এবাদতের ক্ষেত্রে আমল করতে না পারে কিন্তু তার সেখানে বড় ধরনের একটা বিপর্যয় ঘটে সেটা হলো সন্ধ্যার স্থান দখল করে নেই তার কি করে স্থান দখল করাটাই হচ্ছে মূলত আপনাকে সম্পূর্ণরূপে মিসগাইড করে দিল আপনাকে অন্যরা দখল করে দিল দেখুন আপনার এই অন্তর রাজ্য পুরা পুরা আসে অন্য অন্যের চলে যায় অন্যকে শানিক পুয়াটাই দখল করে নেয় শতানসিকই পুয়াটাই দখল করে নিয়ে যায় আর এই কারণেই দেখা গেছে আসলেই তাদেরকে সূন্যায়ের দিকে আর টেনে আনা কঠিন হয়ে যাবে আর সূন্যায়ের দিকে টেনে আনা কঠিন হয়ে যায় তো সাথে একটা সক্ষতা রয়েছে প্রবৃত্তির সাথে আমাদের সবচেয়ে বড় দুঃখের একটা কি রয়েছে সক্ষতা বন্ধুত্ব রয়েছে এই কারণে দেখা যায় যেটা কত রকম বললাম তিন নম্বর চার নম্বর হচ্ছে অথবা আরেকটি ভয়াবহ পরিণতির দেশে লিপ্ত হয় সেটা হলো ইয়া তাছি না আক্রমণ করবে ফেতনায় তারা কি হবে পতিত হবে ফেতনা তাদেরকে বলবে আসল কথা হচ্ছে এই ফেতনা মূলত যারা সুন্দর অনুসরণ করবে না তারা অবশ্যই পতিত হবেই হবে আর একটা হচ্ছে কি বেদা একটা হচ্ছে মানে এই তিনটি যেগুলো একটি দেশে গঠিত আর এইটা তার জীবনের জন্য তাকে একটা বহু ধরনের ফেতনার মুখোমুখি করবে পরীক্ষার মুখোমুখি করবে যে পরীক্ষাতে এসে হয়তো নিজেকে उत्तीर्ण करीक्षा से उत्तीर्ण कठिन हो जाए पतितराम पतित होना यह फेतनए पतित हवार कारण देखा गया तुल क्या सुन्नर तब का स्पष्ट हो गए এখন অনেকে দেখা যায় তিনি কিন্তু বুঝলেন তিনি মানে তিনি হাদিস পড়ান মহাদিস শহী বোখারি পড়ান শহীদ মুসলিম পড়ান কিন্তু তিনি বলেন হাদিসের মধ্যে আছে কিন্তু এগুলো তো করতে পারি না আমরা মানে এর তিনি সবটাই এমনভাবে যে তিনি আমল করতে পারেন না এটা বড় না তো আর আমাদের মহাদ্রিস আমরা দেখেছি হাদিস পড়াতের অনেক বড় বিশাল বিশাল জ্ঞানের কাছে দেখেছি যে আমরা তো আমল করতে পারতেছি না হয়তো ফেতনার ভয়েছে আর কিছুই না নিজের মধ্যেই ফেতনা তৈরি হয়েছে কারণ সে ফেতনার মধ্যে পতিত হয়েছে ভয়ঙ্কর ফেতনা পতিত হয়েছে এই পরীক্ষায় যে পতিত হলো সে আসলেই प्राय सबश छात्र पास कर पास कर मानी शुद्ध मदिरा विश्विद्यालय पड़ा विश्वविद्यालय आज है তারপরে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম যে সেখান থেকে এতজন ছাত্র বাস করে আসে এমন এর মধ্যে ওইসব বেশিরভাগই পড়ায় পড়ে বেশিরভাগ দুনিয়া নিয়ে মানে পাগলির মতো হয়ে যায় পাগল হয়ে যায় কিনা যেমন ট্রেন স্টেশনে যখন থামে তখন জংশন তো এগুলো ট্রেনের নাম হচ্ছে জংশন ঠিক আছে কিনা জংশনে যখন থামে তখন সেখানে মানে বিস্কুট ওলা ওই হাউ হাউকে অবিরত হয়ে যায় গোরে কিছু সুন্দর জায়গা ঠিক একই ভাবছে আর কি এত কিছু পারি এখানে এখানে মানে এমনভাবে হয়ে যায় যে অনেকে এখানে পিছিয়ে খেয়ে পরে যায় বুঝে আসছে কিনা এখানে কি খেয়ে পরে যায় আর অনেকে আছে কোরআন এখন হাদিস পরে এমন আরো ভ্রষ্টতা নিয়ে আরো বিভ্রান্তি নিয়ে মানে শরী সতনার মধ্যে হয়ে যায় তখন তার তো আমল হয় না তখন সে নিজেই তার মধ্যে আবরিভিয়ে থাকে হৃদায় খুব কম সংখ্যক লাভ করে থাকে কেন এই কারণ হচ্ছে আসলেই সে হৃদায়তের উদ্দেশ্যে পড়ায় করে নেই হৃদয় পড়ায় করে নাই জানার জন্য টার্গেট ছিল শুধুমাত্র পড়াল শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে আসা এক্ষেত্রে তার সামান্য ক্লাস ছিল না সামান্যতম আগ্রহ ছিল না সামান্যতম আল্লাহ রাবুল আলামী সন্তুষ্ট ছিল না সন্ন্যায়ের অনুসরণ ইত্যাদি কোন কিছুই ছিল না মূল উদ্দেশ্য হচ্ছে মূলত কিভাবে সার্টিফিকেট টা নিয়ে সেখান থেকে পাশ করে চলে আসবে ফলে তার মাধ্যমিক মাঝে মধ্যে মানে তিরস্কার আমাদের কাছে ক্ষমা আমি আমার কাছে ক্ষমা চাওয়ার মধ্যে কিছু নেই। কারণ এটা গরম আমার কাছে ক্ষমা চাইলে কিভাবে আমি তো ক্ষমা করা আসল দায় তুমি ক্ষমা চাও আল্লাহ রব্লুল আহমিনের কাছে ক্ষমা চাই যদি তুই আসতে পারো सुन्यान करना से जमतरचर में लिप्त जार ऊपर नबी सल्लास्लम साहब उद्दन के प्रतिष्ठित रेखे गच्छि बुझे आना আর জামাতটি যদি বিচ্ছিন্ন হবে মানে সাদ্দা সাদ্দা সিন্ন এই জামাত বিচ্ছিন্ন হয়ে যাবে এই জামাতের সাথে সে থাকতে পারবে না আজকে আসলে তাই করছি সুন্লার ওষা গুটি কয়েক হাতে গোনা তারা যেভাবে সুন্নার সাথে মিশে আছে এই জামাত আর নাকি যারা আছে তারা বিশাল বিচ্ছিন্নতার মধ্যে আছে কেউ ডান দিকে কেউ বাম দিকে কেউ উত্তরে কেউ পশ্চিমে কেউ এরপরে আবার উত্তর পশ্চিম সব দিচ্ছে নিয়েছে ঠিক আছে তারা বুঝে আসতে পারে আপনাকে রাগ করতেছে নাকি এবার উদাহরণ বুঝে আসতে কিন্তু মানে আসলেই এই ধরনের দিক মানে দিক হয়ে যাচ্ছে আসলে দিক হয়ে যাচ্ছে ডান দাম হয়ে যাচ্ছে কারণ আর তাদের কাছে তো পুঁজি নেই তাদের কাছে তো অবলম্বন নেই মহার সমুদ্রের মধ্যে যেমনইভাবে একজন লোককে যদি আপনি জাহাজ থেকে ফেলে দেন তার যে অবস্থা হবে ঠিক একই অবস্থার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জামাত থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে হেদায়তের সাথে সম্পৃক্ত থাকা করতেই তখন সে হেদায়ত থেকে মারুম হয়ে যাওয়াটাই স্বাভাবিক বিষয় আজকে মূলত শূন্য গ্রাহণশীল হবে না তাদের পঞ্চম যে পরিণতি সেই পরিণতিটুকু হচ্ছে তারা জামাত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে আবার আপনার জামাকুর যাবার অন্য কিছু বুঝে যায় না তাহলে মানে আরো বুঝে যাবে সেটা আরো বিচ্ছি আরো কিছু দেওয়ার একটা পথ আপনাদের খুলে আসবে ঠিক আছে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে যেটা হলো সেটা নিকৃষ্ট যদি কেউ সন্ধ্যায় অনুসরণ অনুসারী না হয় অনুসরণ না করে তাহলে সে নিকৃষ্ট ও নিন্দিতাবন্ধী ও মতামতকে লিপ্ত হবে যেটা আমরা বলেছি তখন দেখবেন যে মতামগের আর শেষ নেই মতামতের আর শেষ নেই কত প্রকারের একতলাভ আছে সব প্রকারের একতলাভ পাওয়া যায় সব করে মত পাওয়া যায় কারণ রসুল এটা আগে জানিয়ে দিয়েছেন শুননাম অনুসরণ করলে কিন্তু এই ধরনের থাকবে না এখন আপনি মানে একটা কথা বলতেছেন তো হাদিসের মধ্যে আছে দেখবেন যে সে এটাকে মানে অন্যভাবে এটাকে বিশ্লেষণ দিচ্ছে যে বিশ্লেষণের আপনি শুনে নাই বলবে আর কেউ শুনেও নাই এমনকি হতে পারবে রসুল্লাহ সহ বিশ্লেষণ রাসুল উল্লাহ সহ নবুজুল হাদিসের বিশ্লেষণ দিয়ে হাবিজাল এমন একটা বিশ্লেষণ দিয়ে দিচ্ছে যে বিশ্লেষণ টুকু রসুল নিজেও জানতেন না যেমন রাফিজাদশ্লেষণ দিয়ে দিচ্ছে না যেহেতু রসুল ইসলাম গ্রহণ করার পরে সাহাবিরা অনেকে মূর্তি নিয়ে মধ্যে আসতো তো এখন সাহাবিরা যখন মূর্তি নিয়ে মধ্যে আসতো তখন রাসুল্লাহ সরানোর কোন তাহলে একটাই উপায় আছে সেই উপায় হচ্ছে রফি করার জন্য ইরানি মূর্তিগুলো পরে যাবে তাহলে এরান্তি নিয়ে আসবে না কোন সাহাবিণ করা যে আলাদা সুশাসন স্বামীদেরকে পর্যন্ত নিজের খাহেসকে পূরণ করার জন্য নিজের পদ্ধতি কে কি করার জন্য মানে প্রমাণ করার জন্য সে আলাদা সুশাজন উপর থারোপ করতেছে সোমা আল্লাহ সাহাবি ইমানের ঘোষণা দেওয়ার পরে মানে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি কোথেকে এসে এই মুনাফিক আতি এ ধরনের কথা আল্লাহ রসুল সাহাবিদের ব্যাপারে করছেন কোন সাহাবিকে দেখেছেন নাউজাহ এটা মূলত এই ধরনের আসবে সমাজের মধ্যে যত একটা আছে সমস্ত একতলাভের মূল দুজন হচ্ছে এই কাজটুকু সেটা হচ্ছে সুন্না থেকে বিচ্ছিন্ন হয়ে নূতন কথা আবিষ্কার করা সাত নম্বর শেষ পয়েন্ট হচ্ছে যেটি হলো যদি কেউ সুন্স নাটে তাহলে সে না জেনে না বুঝে আল্লাহ এবং তার রাশুর উপর করার মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হবে আল্লাহ এবং তার রাশুর উপর না জেনে না বুঝে মিথ্যা আরোপ করবে এটা সবচেয়ে কবিরা গুণা শিল্পের বয়স সবচেয়ে বড় গুণাগুলোর মধ্যে একটি আল্লাহ এবং তার রাসুল আল্লাহ আল্লাহ তারা কোথায় তার সাথে বললেন কিন্তু আপনি কি আল্লাহ আব্দুল এসে তাকে বলে গেছে এই কথা আল্লাহ বলেছেন রাসুল বলেছেন হাদিস হাদিসের মধ্যে আছে কোথায় হাদিসের মধ্যে আছে সমস্ত মিথ্যা থেকে বিচ্ছিন্ন এই দিকগুলোতে পতিত হয় আজকে এই সাতটির যে কোনো একটি মধ্যে যে সুন্দর অনুসারী নয় সে যে একটি মধ্যে অবশ্যই পতিত হবে কোন সুন্দর অবশ্যই পতিত হবে আর সেটাই হচ্ছে ফলে সুন্দর অনুসারী যারা আছে যাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন মেমবানী করেছেন তাদের কিন্তু এটা দরকার যে এটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ ছাড়া কিছুই না এই অনুগ্রহ এই আমার মর্যাদা যদি করতে না পারে এই আমার টুকুর সক্ষা করতে না পারে তাহলে মানে আল্লাহ রাবুল আলমিন ওই নদের মতো করে দিতে পারেন এটা কিন্তু বুঝতে হবে আর এটা বুঝতে সে সত্যিকার এই পথে উচল থাকতে পারবে এই পথে সতর্ক থাকতে পারবে আর যদি বুঝতে না পারে তাহলে যে কোনো যে কোনো একটা পরিণতি তাকে আমাদেরকে বেছে নিত এটা আমি গান্ধী দিতে না আপনি গান্ধী দিতে পারবেন না আল্লাহ তারাতেই ভালো জানেন তাকে আল্লাহ আব্দুল পছন্দ বিচল লাগবেন আল্লাহ সুবাহ আমরা করছি আল্লাহ আমাদেরকে মৃত্যু আজকের বিষয় যদি শুরু করতে চাই সে সময় হচ্ছে এখন তো আমরা সুন্দর বললাম যে সুন্দর না হলে ইবাদত আমলের ক্ষেত্রে তাহলে এই সাতটা পরিণতির জন্য একটা মধ্যে পিত হবে এরপরের পয়েন্ট হচ্ছে সুন্দর অংশীদের যেভাবে পরিচয় লাভ করা যায় কিভাবে আপনি মনে করবেন এখানে কয়েকজন সুন্দর আছে কিনা এটা তো পরিচয় করে দিতে হবে এখন পরিচয় করে দেওয়ার জন্য আমরা সেখানে প্রায় আঠারোটি পয়েন্ট আলোচনা করবো যদি তারা সুযোগ থাকে আমরা সামনে ক্লাসে সেটা নিয়ে যাচ্ছি যেহেতু সময় কম আজকে আর আলোচনা বাড়াতে চাই না আল্লাহ আমরা যে কথাগুলো আলোচনা করেছি সেই অনুযায়ী যেগুলো হক কোরআন এবং হাজি সহিক ও সাহিদ সাহেব সালাম ফিরানোর পর নাকি দুদিকে সালাম ফিরানোর পর এ বিষয়ে শেখ আব্দুল একটা ফতার মধ্যে উল্লেখ করেছেন যে সালাম ফিরানো বলতে মানে পরিপূর্ণ সালাম ফিরানো বোঝায় আর সালাম দুইটাই সালাম এবং দুইটাই রুকুন সহিসরণ করতে হবে এবং এটাকেই ফতোয়া দেওয়া হয়েছে কারণ দুইটাই সালামের দুইটি অংশই রকম इंटरनेट ना कनेक्शन मानव ब्लूटूथेड ना सपेक्षति छाटा व्यवहारे जेहे स्पष्ट कथा मालिक मालिक रही हिंदू सर्वस्वी तबा विश्वास उचित मुसलमान राष्ट्र তবে তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস করে উচিত মুসলমানরা মানুষ তারপরে সকল কিছুকে তারা পূজা করে তবে তো মুসলিমদেরকেও সম্মান করা তাদের উচিত ছিল তা করে না কেন যে জন্মস্থান কোথায় প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে হিন্দুরা মানে মুসলমানদের পূজা করে না আপনার কে আমার আমরা সেদিন বৈশাখে আমাদের কবারের মধ্যে দাবিয়ে দিচ্ছে এটা কে বলছে হিন্দুরা তো মুসলমানদেরকে পুজো নিয়ে মনে করে কিন্তু তাদের সাথে বড় বিদ্বেষ আছে অন্তরের বিদ্বেষ যেহেতু মোস্টেকদের সাথে ইমানদাবদের বিদ্বেষ আছে সেই তারা গোপন করে কিন্তু তারা ওই তাদের আকৃদা অনুযায়ী অনেককেই অনেক মুসলমানকে আমি তো এলাকায় গেলে দেখি যেমন লক্ষণের কথা হয়ে যায় রাস্তা থেকে নিচে নেমে যায় একবারে বুঝলাম হিন্দুরা তো মুসলমানদের সবচেয়ে বেশি বাংলাদেশে মানে অনার করে কিন্তু ভারতে এটা করবে না কারণ তারা জানে যে এখানে মুসলমানদেরকে নিধন করা হয়েছে আমাদের কাজ पा करा से आकृदा हम शीर्कपन्थी जो विश्वास दुश्मन ये कारण ये विपक्ष अवस्थान सब समय तरफ अवस्थान आई मान आकृदागत कारण तेज़ विपरीतपन्थी जरा के पुजाओ करना किसा कर क्योंकि कि गाछ गई गुरू छागर जहाँ आ মোটামুটি বড় একটা বড় গাছ দেখলেও মানে সুনির্দিষ্ট কোনো বাড়ি নেই যে আকিদা তারা পোষণ করে থাকে মানে সুনির্দিষ্ট আঁকিটা যারা পোষণ করে থাকে তারাই সুবিবাদী মানে সুবিবাদ এর মানে আপনি দেখবেন এটিএন এর মধ্যে সুফি মিজানুর রহমান নাম ধরে বলে দিলাম তারপরে না যা মানে তিনি সব বিবরণ আছে বিভ্রান্তির মাধ্যমে মূলত মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামের যে সরল পথ এই পথ থেকে বিচ্ছুত করতে পেরেছে তো আপনারা ওই ওই অনুষ্ঠানে যদি দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে কি হাল চাল এটা ইসলামের সাথে क्यों सम्पर्क इसलम सामान्य सम्पर्क पे जान ले आसबें सम्पर्क ना पेले तो बुजते हैं ये सत्यार से सभीवाद जगह जगह डाक शहर विभिन्न जगह मुझे लेखावार एकम्र मुक्त पथ দেখছেন কিনা মানে এখন হ্যাঁ দীর্ঘ কথা রয়েছে দীর্ঘ কথা রয়েছে বারাজ উল্লেখ করেছেন এবং হিন্দ হিন্দ এই কিতাবের মধ্যে आ, नाम भूले गाय हम ऐतिहासिक सबसे बड़ा ऐतिहासिक दर्शन टूकूर्ण रूप ग्रहण करके इंडियन दर्शन ग्रहण कर इंडियान दर्शन ग्रहण कर हिंदू शब्दाओ तोी ओ बारेबे हिंदू शब्दी निंदु शब्दी ना संस्कृति शब्द হিন্দু আর হিন্দুস্থানের অধিবাসীদের আল হিন্দ শব্দটা ব্যবহার করেছে মালির হিন্দ বললাম না মালির হিন্দটা এই বইটা মনে করেন আসার পরে যে আশিরা বিশ্বাস আছে এগুলোর পরিত এটা অত্যন্ত প্রাচীন বই আমার মনে হয় চতুর্থ অথবা পঞ্চম শতাব্দী যে লেখা বই আমি লেখকের নাম ভুলে গিয়েছি এরপরে হিন্দু ধর্মের ওদের ভাষার নাম কি হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের কথা আছে তারা তাদের ভাষায় তারা সনাতন ধর্ম হিসেবে হিন্দু ধর্মকে তারা প্রচার করতে চেষ্টা করতেছেন এটা সনাতন ধর্ম মানে সনাতন ধর্ম আসলে তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিটা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানে পরিচয় লাভ করেছে মানে মানে বিভিন্ন স্টেজে এটা পরিচিতি লাভ করেছে একেবারে সর্বশেষে আছে এটা হিন্দু ধর্ম হিসেবে মানে আমরা আমাদের কাছে পরিচয় লাভ করেছে মূলত এটার বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল এবং মানে একবার প্রথম যখন ছিল তখন এখানে মানে সর্বেশ্বরবাদের বক্তব্য গুলো ছিল না এগুলো মানে এরপর আসে যে ব্যক্তি নিয়মিত প্রকাশ্য নিয়তের গাড়ির জন্য বিবাহ করে যেমন মানুষ এবং বাহ বাহবা বাহবাবাজ বাহ বাবা জন্য বড় গরু কোরবানি করে সে ব্যক্তি তবা না করে মারা গেলে কি दिग्ध ज्ञाना तो जाना जा नमज पढ़ा जा ज्ञान था ना से क्षुकु शिल्क इच्छा करते इच्छा कर नाम मुसलमान सकल सम्पर्क काट हो जाए यह सब मुसलिम भाई पीरपन्थी तीजदा तीम तरह सम्मानार्थे तरजदा सीजदाई नामों को असुविधा रहे मद मदी मद के, मौद मौद के एक नाम दिए तैर कर বুঝে আসছে কিনা মানে এটা আর কোন নাম দিয়েও আসে এটা তাজিম আর থাকে না এটা তাজিম থেকে এটা সিজায় চলে গেছে আর তাজিম তো আমাদেরকে করতে বলা হয় না এইভাবে যেভাবে সিজা করতে বলা হয়েছে সুতরাং কেউ যদি মনে করেন যে এই সিজা করা যায় তাহলে এটা শীর্ক হবে এবং এই কাজটুকু থেকে কোনো বৈধতার মধ্যে নেই যাবতীয় বৈধ কাজের সফলতা অর্জনের জন্য কি কি আমল করব এই প্রশ্নটা মানে বৈধ কাজের সফলতার মধ্যে কি মানে কোন ব্যবসা বৈধ ব্যবসায় সফলতা আমার সফলতা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে মানে ব্যবসায় লাভটা বেশি হওয়া কে হয়তো আপনি বুঝিয়েছেন আমি বুঝি আমি একটু মানে বুদ্ধের তুই আমি তো আশারাতের সফলতার কথা বলি কেবল ফৌজুল মহা সাফল্য যেটা কথা আমরা বলি আমি এই দুনিয়ার সাফল্য কথা উল্লাহ আলম কোথাও যে দুনিয়াতে এই কাজ করলে এই ধরলে তোমার বৃদ্ধি পেয়ে যাবে এই এগুলো কিছুই না তবে আল্লাহ রাবুল আলমিনকে যদি কেউ সাহায্য করে মানে আল্লাহ তারা হব্র যদি আদায় করে তাহলে আল্লাহ রাবুল তাকে সাহায্য করবেন তার হক সেগুলো আছে সেগুলো পূরণ করে দিবেন আল্লাহরা বলে আমি সেগুলো দেবেন এবং আল্লাহ তারার আহ আমল গুলো বাদ দিয়ে যদি দুনিয়াতে কেউ সাফল্যমণ্ডিত হতে চান তাহলে সে যদি সফলতা লাভ করেন তাহলে এটাকে বলা হয়েছে এটা হচ্ছে এটা মূলত আল্লাহর পক্ষ থেকে একটা কঠিন অবকাশ আল্লাহ তারা তাকে মানে প্রস্তুত করতেছেন আল্লাহ হক গুলো দেখবেন আপনারা অনেক ফায়দা পাবেন কিছুই হার পূর্বে ধারণ রেকর্ডেড এম টি থ্রি শোনার সময় যদি সিরদার আয়াত এসে পড়ে তাহলে কি সিরদার করতে হবে সিরদার আয়াত এসে পড়লেই যেহেতু আয়াতটা শুনেছেন আপনি চিন্তা করবেন শুনলেই করবেন এটাই এবং বান্দাকে চিন্তা করতে বলছে সাথে সাথে চিন্তা করে ফেলছে অনেকে মনে করেন এটা খামখেয়ালি বিষয় আসলে খামখিয়ালি বিষয় নয় খামখেয়ালের বিষয় না মূলত প্রত্যেকটা আয়াত করে দেখবেন অর্থ পড়ে দেখবেন সিজার আয়াত গুলো পড়বেন আয়র্থ করবেন তাহলে দেখবেন যে মানে আল্লাহ সুবাহাকে কি করতেছেন সেখানে সেখানে যদি আমরা চিন্তা না করে তাহলে আল্লাহ আব্দুলি সত্যি আর পুরানের যে বক্তব্য বক্তব্যই সে বোঝায় পুরানের দাবি টুকুই বুঝে নিন এই জন্য সেখানে সাথে সাথে চিন্তা করে বললো সাথে সাথে চিন্তা করে বললো আসার বিধান কেন রাখা হয়েছে এটা একটাই সুন্দর অনুসরণ করতেছে করতেছি আমরা আর কিছুই না তারা সাল্লা সাল্লামকে সাহাবিরাই প্রশ্ন করেনি প্রয়োজন মনে করেন নাই ইসলামের মধ্যে প্রশ্ন করে নিজের ইসলামের মধ্যে ইস্তেহাদ ইসলামের মধ্যে অত বেশি নেই কারণ এটা এমন বিষয় যেগুলো ইস্তেহাদের কোন সুযোগ নেই উল্লাহ আলম এইভাবে করতে বলেছেন এভাবেই আমরা পড়বো এটাই সুন্দর অনুসরণ শরীয়টা আইন দ্বারা শাসন করা বা বিচার করা ইবাদত না इबादत ना कियत अनुरा प्रकार इबादत महमदुल्लाइए की तरह बोर सरियत आईन द्वारा शासन करा इबादत है इब्र कईम्ला क्या कि तब এটি ই কি বহন করে হুকুম বহন করে এটা এবারের হুকুম বহন করে কেন এর কারণ হচ্ছে প্রত্যেকটা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ নির্দেশন করার জন্য হয়ে থাকে তাহলে সেটাও এবার হুকুম বহন করে থাকে অনেক নেকামল আছে যেগুলো সরাসরি হুকুম বহন করে থাকে যদি সেগুলো মোহাম্মদুল্লাহি বলেছেন আমার জানা নেই আমি নিজেকে কখনো জাহান নামের অধিবাসী ভাবতে না কিন্তু আমি তেমন কোনোই বাদত করি না আমার অবস্থা না আপনি তো বাবার কিছুই নেই আপনি আমল করতেছেন কিনা সেটা হলো কথা ভাবলে কোনো লাভ নেই ভাবুক হয়ে যাবেন ভাবতে ভাবতে বুঝলেন লাভ হবে না এই ভাবুকের কোনো মর্যাদা আল্লাহ তারা কাছে নেই মর্যাদা হচ্ছে কার যে আমল করবে তার জান্নাতের আমল করলে আপনি জান্ দিতে কিন্তু অধিবাসী না জান্নাম অধিবাসী হবেন এটা কার কাছে রয়েছে এটা তো আল্লাহ এটা এটা কাজ করে দিয়ে এটা খ্রিস্টানও দিতে পারে খ্রিস্টানের মধ্যে এই সুযোগ নিয়ে যায় আপনাদের জন্য চেক এনে বিতরণ করে দেবে জানাতে চেকটা নিয়ে জানাতে টাকা দিয়ে এই ধরনের সুযোগের মধ্যে নেই আর এখানে বাবার কোনো মাস আগা ইসলাম বাবুকে আবিষ্কার করার জন্য মানে কোন অবকাশ দেয়নি এখানে আমন ওখানে মালু বাবু আমি মর আসলুকু আল্লাহ তারা বলেছেন আমল করো আল্লাহ এবং তোমাদের আমাদের তোমাদের আমার আসলে কোন পর্যায়েকে মূলত বিচার করা হবে আমল না থাকলে সেখানে কোনো দাম নেই কেন আল্লাহ সেটা আর যতই ভাবেন না কেন যতই চিন্তা করেন না কেন কোন অবস্থায় এই জন্য যার না এমন করতে থাকবো আমরা বাকি আল্লাহ তাদের কাছে তোমাকে আল্লাহ তালা কবুল করেন সব প্রশ্ন তো না চিঠি বৈশাল সময় কোথায় আমাদের আমাদের একটা সময় কোথায় সময় আছে নাকি আমি একজন বেসরকারি চাকরিজীবী ভালো করছেন चार्जन दिए पताादिल्ला दुनिया पिता माँ परिवार थकबे चिंता अपना अवैध अपनी अपना पिता माओ कि करते हैं ना इन करें সব মানে এগুলো আল্লাহ আমি না তাকে সুযোগ দিচ্ছি বলেই করতে পারতেছেন আজকে যদি আপনি কম্বু হয় মধ্যে বসে থাকতেন তাহলে কি এই ধারণা করার চিন্তা এই ভাবনা মাথার মধ্যে আসাটাই মূলত আল্লাহ সেই কথাগুলো চাচ্ছে যে মানে আপনাকে যে আপনি অনেক কিছু করে না কিচ্ছুই করতে পারেন আল্লাহ তারা যতটুকু তফফিক দিয়েছে আল্লাহুল্লাহামি বড় অনুগ্রহ তিনি এতটুকু আর না এই আমার চিন্তা হয় যদি সঞ্চিত অর্থ দিয়ে এমন কিছু আয় ব্যবস্থা করে যেতে পারতাম এই ভাবনাটা ইমানের দুর্বলতার কারণ যা ইমান ইমানের দুর্বল একটা কিছু কিছু পয়েন্টে দুর্বল হয়ে এটা বুঝা যাচ্ছে কারণ আল্লাহাবুল আলহামিন মানে এত দুর্বল বুঝে আসছে কিটা সর্বনিম্ন স্টেজ যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সে এতটুকু করবে যে তার ইমান মাধ্যমে যে আল্লাহ হব্বুল আলমী এই আমার সব কিছু যায় আল্লাহ তালার উপর রয়েছে সবকিছু আল্লাহ তালাই করবে বিশ্বাস করবে এই কারণে মুদাসুল ইসলাম ওই সত্তর হাজার লোকের কথা যে বলেছেন তাদেরকে জান্ না হবে তাদের যে শপথগুলো বলেছেন খেয়াল করেন তো ভালো করে সেটা এই সত্তর হাজারের যে বৈশিষ্ট্য বলা হয়েছে এই বৈশিষ্ট্য হচ্ছে মূলত কামার তবাকুলের পরিপন্থী ইমানের তবাক পরিপূর্ণতার পরিপন্থী এই বলেছেন বুঝে আসছে কিনা এখানে এই সমস্যাটা হয়েছে ইমানে একটু দুর্বলতা আছে পরিপন্থী না পরিপন্থী আর ভিন্ন কথা তবে আপনি ওই এই বিষয়ে ইমান নিজের ইমানকে মজবুত করতে হবে আমার তো চেষ্টা করতে পারি কিন্তু আল্লাহ আবুল্লাহ না যেন আমি কিছু করতে পারবো না আর দুনিয়ার কোনোদের জন্য এত চিন্তা করার দরকার নেই যে এরা আপনি যদি রেখে যান এরা সবাই মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাবুল্লাহ আহমিন তাদের জন্য পথ করে দেবেন হয়তো ভালো পথের উন্মুক্ত করে দেবেন এটা আল্লাহর বান্দারদেরকে আল্লাহ রাবুল্লা আলহামী दुरबल करके राहत संपीक्त कर सहाज्य तर नाम आसते आल्ला इच्छा आरोप एमनो भावना है इसलमर एम दुर्दी ना भी इसलाम কেউ মানে মাতৃগর্ব থেকে আসে দেখি হ্যাঁ এলিন তো পরবর্তীতে পরবর্তী বিষয় সৃষ্টির পরে আসে আর রহমান তারপরে কি আল্লাহ আন তারপরে কি কি আল্লাহ দেখছেন কিনা ইনসান প্রথমে তারপরে কি আল্লাহুল আলম সিরিয়াল করে দিয়েছেন সিরিয়াল করেছেন কোরআন একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই একটা বই লেখা হয়েছে আঠারো খন্ডে বুঝতে এই যে ধারাবাহিকতা হবে আয়াতগুলোর এর উপরে একটা বই লেখা হয়েছে আঠারো খন্ডে খুবই গুরুত্বপূর্ণ বিষয় खेदमत करते बारी। जा संचित अर्थकू आल्लास्तरा सबसे कल्याण पदक ना कल्याणको पदक अल्लाह निजे करब करते करते परिवार केंगू कर दिए परिवार के विक्षुभ बनाए आल्लास्त कर दिया शुरू करें সালাতের মধ্যে আসাটাই মূলত একটা মানে নিজের উপর ইমানের একটা দিক সেটা আসতে পারে এই ধরণ আসে এই চিন্তা ভাবনা কতটুকু ক্ষতিকর ক্ষতিকর সেটা আমার কিছু অংশ নষ্ট করে বিনষ্ট করে কিন্তু এই ক্ষতিটাকে বাঁচানোর সাথে সাথেই আপনার মনোযোগ দিয়ে স্বাভাবিক মধ্যে তবে এর কারণ হচ্ছে গোসলের নিয়তে পানি ডালে কি তাতে উজুর হ্যাঁ যদি নিয়োগ করা শুরু করেন তাহলে উজুর হয়ে যাবে নিয়োগ নিয়োগ করা নামে উজুর নিয়োগ এবং গোসলের নিয়ত একসাথে করে যদি শুরু করেন তাহলে এটি আদায় হয়ে যাবে তবে নামাজ পড়তে হয় যদি সেটি নিষিদ্ধ সময় হয় তবে কি করবো নিষিদ্ধ সময় কি আবার নিষিদ্ধ সময় এই সাহায্যের জন্য নেই তাহিদুল মসজিদের জন্য নিষিদ্ধ কোন সময় নেই তাহিয়দ যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন তখনই তাহিয় মসজিদ পড়বেন এর জন্য নিষিদ্ধ সময় হচ্ছে শুধুমাত্র নফল নামাজের জন্য নিশ্চিত সময় হচ্ছে শুধুমাত্রের ওই আগের কথা বলছি খেয়াল করে কিনা যেহেতু বিষয়টাকে বলে দিয়েছেন আল্লাহুল ডাক্তারের মধ্যে তোমাদের পাঁচ সপ্তাহ আমাজকে খরচ করেছেন रेखे दे মানে এখন তো আপনি ঘরেও রাখতে পারবেন না বাইরে রাখতে পারবেন আমার একটা বিপদ ঘটিয়ে গেছে ঘরে রাখলেও মানে সমস্যা তৈরি করবে আল্লাহ আমি মূলত মুসলিম নারীদেরকে ইসলামের দান যে ইসলাম অনুযায়ী জীবনযাপন করতেন তাহলে তারা সবচেয়ে বেশি মর্যাদা তাদের জন্য ইসলাম রেখেছে কিন্তু না বুঝে একেবারে দাঁড়াউ ভাবে মানে এখন রাস্তা ঘাটে বের হয়ে গেছে ফলে এখন আর কোথাও শান্তি নেই রাস্তা বের হলে থাকার কিছুদিন থাকার কারণে কিছু যা বুঝেছিল আমার বিশ্বাস যে পুঁজিগুলো হারার কে জানা কিছু পুঁজি আমার যে বিশ্বাস যে কিছু পুঁজি করছিলাম কিন্তু এখানে টাকা শহরে সব খেয়ে করবে মনে হয় নামুজিল্লাহ জানি আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে এটা একটা না এছাড়াও আরও অনেক ফেতনাথনা দ্বিতীয় মাল সম্পদের পৃথিবীতে মানে দুনিয়ার যে ফেতনা কথা বলা হয়েছে এগুলো অনেক রকমের ফেতনা রয়েছে তবে শুধু হুদাসাল্লাম হাদিসের মধ্যে সুনির্দিষ্ট ভাবে দুনিয়া দ্বারা যে জিনিসটাকে বুঝিয়েছেন এই সম্পর্কে উদ্দেশ্য আমি বলে দিয়েছি এবার এটা মানে ওই ফেতনা দুনিয়া দেয়া মূলত মহিলাদেরকে বুঝায়নি আবার খেয়াল আবার ভুল বুঝে শেষ অন্য ব্যাখ্যা করে আমার উপর মানে চলবে না এবার তা কি এই জন্য কোরআন একাডেমির মধ্যে বলেছেন যে পর্যন্ত তাদের সাথে তোমরা লড়াই করো যে তখন পর্যন্ত মূল উৎপাদিত হয়ে যায় মানে শিল্প ওtheta abar porjonto kintu eta choltei thakbe oinna hadise madza rasulullah sallallahu alaihi wasallam bolachhen je umir tu anuqatila nas hatta yaqul la ilaha illa allah ফেতনাতুল হিয়া বলতে বোঝানো হয়েছে মূলত দুনিয়া যে ফেটনা কথা বলা হয়েছে সেটাই জীবনে যে ফেতনা সেটাই বলতে বুঝানো হয়েছে কবরের যেখানে গুলো আলোচনা হয়েছে তো আগে জিজ্ঞেস করি ফেতনাথুল মামা কোনটা না না হচ্ছে কবরের প্রশ্ন তিনটা প্রশ্ন কবরের যে তিনটা প্রশ্ন হয়েছে সেগুলো আচ্ছা সুরা দিয়ে বিয়ের মোহরানা হয় কিনা হ্যাঁ ওই ব্যক্তির জন্য হবে তার কাছে আর কিছু নেই আপনার না কিচ্ছু কাছে বিয়ে করতে চাই বিয়ে করার দরকার তার এখন কাছে আসছে বলবো কি করবা কি আছে তোমার কাছে কিচ্ছু নেই আমার আপনার নাই কিচ্ছু নেই শুধু নিজের গাছ এটা যদি এমন আপনার দিয়ে হন তাহলে হ্যাঁ মানে এই যে সাব্যস্ত হয়েছে কি করেছি মানে বিয়ে দিয়েছি সুতরাং এটা ওই ব্যক্তির জন্য যাই যার কাছে আসলে কোনো কিছুই নেই কোনো সম্পদ নেই শুধুমাত্র ওই ব্যক্তির জন্য জাহাজ রয়েছে তবে সম্পদ আছে সম্পদটা গোপন করে রেখে দিয়ে কাছে না কারণ বিয়ের মধ্যে সবচেয়ে বড় দিক হচ্ছে যেটা এখনো বিয়ের মহর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মহর আদায় না করে এই দায়িত্ব আদায় না করে মূলত যদি কেউ এই পলিসি করে থাকে তাহলে সে আসলে আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাবে আর এই ব্যক্তি তো মানে রাসুল উল্লা কথা বলার পরে রাসুল জানতেন যে কিছু আমার কাছে নেই জানতেন না আগে যখন আব্বাস তালুককে যখন উহুদ বাজারে যুদ্ধে আটক করা হলো তখন বলছে আমার কাছে সম্পদ নেই বলছে কিনা তখন রসুল উল্লাহম বলেছেন যে কাছে যে স্বর্ণ মুদ্রাগুলো রেখে আসছে সেগুলো কোথায় দেখছেন কিনা এত স্ত্রী দিয়ে চলবে না কিছুদিন যোজা রাখেনা ঠিক আছে যোজা করল্লা খাই সব আপনি কাছা করতে